عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ولا يجدوا في أنفسهم حرجاً مما قضيت ويسلموا تسليماً آمنت بالله صدق الله العلي العظيم محتم حاضر أولاً تعودية جاديكي مدير عشر الشاب كيتو الماليك সব আল্লাহ আসমান পড়ে যাওয়া থেকে আসমানকে পড়ে যাওয়া থেকে আটকে রেখেছেন আপনি তারাও মানে তাদেরকে জিজ্ঞেস করেন আসমান এবং আর সে আজিমের মালিক কে কাপুরদেরকে যদি জিজ্ঞেস করেন্লাহ রসুল সবাই জানে সবকিছু আল্লাহর ক্ষমতা এমনটাই আমাদের সময় আসছে মা সমস্ত আসমানকে তার এত ক্ষমতা সব কিছু তিনি আমাকে দেখছেন পর্যবেক্ষণ করছেন আমার প্রতিটা শরীরের যে ইটাগুলো আছে যে গুলো আছে যেগুলো দিয়ে আমার সৃষ্টি কাঠামো প্রত্যেকটা জায়গায় খাবার পৌঁছানো চাহিদা মতো সবকিছু আমার রবের পর্যবেক্ষণ আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মানুষের মধ্যে লাখ কোটি এইরকম সেলস আছে ইটা আছে গাঁথুনি আছে শরীরের মধ্যে অঙ্গ এরকম কত মানুষ শত কোটি মানুষ প্রত্যেকের শুধু মানুষ না প্রত্যেকটা জীবজন্তু ছোট ছোট পিপড়া এগুলো কি খাচ্ছে কখন খাচ্ছে কি খাবে ভবিষ্যতে কি খাবে এখন কি খাচ্ছে কি খেয়েছে আল্লাহ সব কিছু জানেন সবকিছু জানে তিনি দেখছেন মাসলু খাত হাজারো মাসলুখাত আছে কিছু আমাদের জানা কিছু অজানা তোমরা জানো না এখানে একটা কথা বলে নেওয়া ভালো যে আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে আঠারো হাজার মুখরু কাত আমরা বলে থাকি প্রায় সেই ছোটবেলা থেকেই শুনে আসছি আঠারো হাজার মুখরুল কাত এটা একটা ভ্রান্ত কথা আল্লাহ তোমা তুমি আমি এমন অনেক মাকলুকাত সৃষ্টি করেছি যে তোমরা জানো না নতুন নতুন আবিষ্কার হচ্ছে মাকলুক নতুন নতুন সৃষ্টি আবিষ্কার হচ্ছে সেখানে আমি থেকে জানলাম আঠারো হাজার মহলু খাত আছে না কোরআনে আছে না হাদিস আছে একটা হাদিস সেটা বানানো হাদিস মু হাদিস স্পষ্ট ইবনে কাসির রাহিম ইবনে কাসির এর মধ্যে তিনি লিখেছেন এটা এটা এমন একটা কথা আজিম এটা একটা কথা মানুষ কোথেকে বলে এটা কোন দল নেই কোনো ভিত্তি নাই এই কথা বরং এটাকে বিশ্বাস করলে আল্লাহর ওই কথা কেউ বিশ্বাস করা হবে মালা আমি এমন অনেক মা সৃষ্টি করেছি যেগুলো তোমরা জানো আল্লাহ বলো তোমরা যা আমি সংখ্যা একটা নির্ধারণ করে দিলাম এমন হাজার ও লাখ ও মা যেটা আমি জানি যেটা জানি না সব কিছু আল্লাহ তালা শুধু জানছেন না কি হচ্ছে সব কিছুই আমরা মৃত্যুর পর আমি তো শেষ আছে ওই পোকা আমার শরীর খেয়ে কোথায় গেল তাকে আবার কোন পোকায় খেলো ওই পোকাকে আবার কে খেলো সে কবে মারা গেল কোথায় আছে কিছু আমার রবে কিছু আছে শুধু একটা মেমরি কার্ড তিনি ছোট্ট হাড্ডির টুটো আছে জর্ডানের বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে এটা যেহেতু আর হাদিসা আসছে যে এটা থেকে সমস্ত মাহরুম কে তাহলে আবার উঠাবেন ওই মেমোরি কার্ডের মতো ছোট্ট তারা ওই গবেষণা করে দেখেছে সর্বোচ্চ তাপের আগুন দিয়ে জ্বালিয়ে দেখা হয়েছে ওইটা পড়ে না সব পড়ে ওইটা পড়ে না এখন গবেষণা বিজ্ঞানীরা দেখছে এটা কোন তথ্যই মিথ্যা নয় তোমাদের গবেষণা মাঝে মধ্যে বিভ্রান্তির তোমরা থাকো কোরআন এবং হাদিসের কথাগুলোকে অনেক সময় মিথ্যা রূপ করার চেষ্টা করে মানুষ কিন্তু একসময় ফিরে আসে ফিরে আসে ফিরে আসতে বাধ্য তেমন পর্যন্ত তোমরা বিভ্রান্ত হবো আমার রবের কালাম কথা একটা ফোটাও চেঞ্জ পরিবর্তন হওয়ার কেউ সম্ভাবনা ইনশাল্লাহ এই ইমান আমাদের আছে আলহামদুলিল্লাহ আমার রব সারাক্ষণ আমাকে পর্যবেক্ষণ রাখছে হ্যাঁ সারাক্ষণ এক মুহূর্তের জন্যে তার কোনো তন্দ্রাও আসে না নিদ্রাও আসে না যেন হয়ে আল্লাহ তালা বলছেন রবকে যদি আমি ছাড়া কোন রব থাকত তাহলে ধ্বংস হয়ে যেত কারণ কর্তৃত্বের প্রশ্ন থাকতো লড়াই হতো তোমরা জানতা যে প্রথম আসমানের রব আর দ্বিতীয় আসমানের রবের যুদ্ধ চলতেছে একজন পরাজিত হবে একজন জয়ী হবে এই সমস্ত জানতা। কিন্তু আজ পর্যন্ত শুনেছেন রক্তের মারামারি শরীর নির্ধারণ করা না করা এতটুকু পর্যন্ত কেউ মূর্তির পূজা করে কেউ করে না এতটুকু কি তিনি কি বলেছেন ভাঙ্গা পড়ছ তুই যথেষ্ট নয় এটা তো এ বাদের সাথে সম্পৃক্ত আমার আকিদা বিশ্বাস সবকিছুর কেন্দ্রবিন্দু আমার রথ যিনিটা আমার উপকার যদি কেউ করতে পারেন সেটাও আল্লাহ আমার অসুস্থতার মালিক আল্লাহ আমার শান্তির মালিক আল্লাহ আমার অশান্তির মালিক আল্লাহ সবকিছুর মালিক আল্লাহ কেউ দুনিয়ায় কারো শান্তি দিতে পারে দুনিয়ায় কেউ কারোর জন্য কোনো কাজে আসতে পারে না যদি ও ভাই তো যে আমার আল্লাহ যত হুকুম করেছেন সমস্ত হুকুম বলবা আমি করলাম আমি মূর্তির পূজা করলাম না আমি কবরে গিয়ে হয়তো সেজদা করলাম না যদি করি সেটার সাথে কোনো কথা নাই কারণ মূর্তি পূজা আর কবরে গিয়ে শেষদা করা দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই দেখতে একটু বেশ ক কোনটার মধ্যে পার্থক্য হচ্ছে কারণ নাম মুসলমান আর কারণ নাম ওই দত্তমত্ত কিছু একটা এতটুকুই পার্থক্য বরং এই জাতীয় মুসলমান নাম ধারী তো আরো খতরনাক আরো ভয়ঙ্কর কারণ এরাই তো হচ্ছে মোনাফিক যাদের নাম থাকে মুসলমান কিন্তু কাজ হবে মুসরিদদের কাজ আকিদা বিশ্বাস এর মধ্যে শিরিফ যাদের তারা তো মুনাফিক মুনাফিকদের অবস্থান আরো ভয়ঙ্কর আরো যদি যাহার নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গা হবে তাদের আস কোন পার্থক্য নাই এতটুকুই কি শেষ আমার আল্লাহকে আমি মেনেছি বলে এতটুকুই কি শেষ এতটুকুই শেষ থাকে এতটুকুই শেষ হলে আপনার তো আমি ছাড়া অনেক আপনার অনেক বান্ধা আছে আপনি ছাড়া আমার তো আর কোনো মাহবুব নাই কাজে আমি যদি কোন রকমের ভুল করি আমি তো আমার আপনি হয়তো আপনার বান্দাকে আনাবেন কিন্তু আপনার অলভ নাই আমার তো মাহবুদ আপনি ছাড়া কেউ নাই বান্দার প্রতিটা ক্ষেত্রে ওই চিন্তা করতে হবে যে শুধু আল্লাহকে আপাদত করে এটাই না আল্লাহকে আপাদত করে শুধু এটাই না আল্লাহর সমস্ত হুকুম মানা বিশ্বাস করা চেষ্টা করা অন্তত অনেক সময় বাদ করতে পারি না হতে পারে কিন্তু এই বিশ্বাস না থাকে আল্লাহর হুকুম যে হার কে হালাল মনে করবে আমি আগেও একদিন বলেছি আপনি নামাজ পড়েন না হতে পারে আল্লাহ করবে। কিন্তু আপনি যদি মনে করেন নামাজ না পড়া যায় কাফির ঘুষ খাওয়া হারাম আপনি খান হতে পারে আল্লাহ করেছেন কিন্তু আপনি যদি মনে করেন আপনি কোরআন কে অস্বীকার করেছেন হাজিজকে অস্বীকার করেছেন হালালকে হারাম মনে করেছেন হারামকে হালাল মনে করেছেন একটাই তিনি তও না করবেন খামিজ দিলে তও না করবেন আল্লাহ আমি যা বলেছি আমি অন্যায় করেছি আমার কাছে মাফ করা যায় আমার রবের কাছে আমরা গত সপ্তাহে শুনেছি তিনি মাফ করে দেবেন ইনশা আল্লাহ নিরাশ হওয়ার কোন কারণ নাই আমি মূর্তির পূজা করি না আমি মুসলমান না মূর্তির পূজা করে না দুনিয়ায় বহু মানুষ আছে কিন্তু আল্লাহকে মানে না নাস্তিক কত নাস্তিক আছে না দুনিয়ায় যারা মূর্তির পূজা করে না كنت ترى الله كيتو مانا ترى كي مسلمانك ترى دبوك ترى مجا قرر الله ترى كرو مجا قرر نعم مجا مسلمان نعم الله كي بلشان الله بلشان فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم فلا وربك اپنا ربك قصر قردتو ديتشنا الله تعالى رسولك اوتي الشكر بلشان حتى يحكموك فيما شجر بينهم ফা করি আল্লাহকে না মানবা আল্লাহর হুকুমকে সামনে নিয়ে না আসবা আল্লাহ বলছেন যতক্ষণ না পর্যন্ত আপনি যে ফায়সলা দিবেন এই ফায়সালা সম্পর্কে যদি কোন রকমের সংকীর্ণতা না থাকে বলেছেন হারান এখানে আমার নিজস্ব মতামত প্রকাশে কোনো সুযোগ নাই যতক্ষণ না পর্যন্ত তোমার আকিদা বিশ্বাস এমন না হবে আল্লাহ বলছেন ভাই এটা আমার কথা না এটা আমার কথা না আমাদেরকে ধরবেন পাখাউন করবেন গ্রেফতার করবেন শাস্তি দিবেন দিতে পারেন কিন্তু এটাও নাই আমরা এটা এই বক্তা এই কথার বক্তব্য আমাদের না আমরা তো ডাকপিও আমরা ডাকপিয়ন যারা কোরআন শিখেছি হাদিস শিখেছি আপনাদের কাছে পৌঁছাচ্ছি আমরা ডাকপিও ডাকপিয়ঙ্কে চিঠির ভাষার কঠিন হইলে কোনো বেখুজ ডাকপিও কে আপনার কাছে আপনার ওয়াট চিঠি পাঠা হিসাবে কোরআনে সে সেই চিঠি হাদিসে রসুল সেই চিঠি বলে আমি কেন আওয়ামের কাছে সাধারণ মানুষের কাছে সে চিঠি পৌঁছাই দিচ্ছে এখন সেই চিঠির ভাষা যদি এমন হয় যে তুমি আল্লাহর হুকুমকে হালাল মনে করো আল্লাহর তুমি কালাল মনে করো আল্লাহ যেটা হালাল করেছে তুমি হালাল মনে করো তুমি কাফির একটা আল্লাহর কথা আমি আপনাকে ওই ডাকপিওর হিসাবে চিঠি পৌঁছাইয়া দিলাম আপনি আমাকে কেন আঘাত করবেন ভাই আমি তো ডাকপিওর দুনিয়ায় কোনো বেকুফ কি আছে বলে কোনো বেয়কুফ কেমন আছে দুনিয়ায় আপনার কাছে আপনার অফিস থেকে চিঠি আসছে আপনাকে চাকরি উচ্চুত করা আপনাকে বহিষ্কার করা হইল দুনিয়ায় কোনো পাগল কি আছে কোনো পাগল আছে যদি করে সে পাগল সে পাগল ডাকপিও কিন্তু তো চাকরি করে সে তার এক আসছে আমরা সেই পেশা আসছি কি পেশা এই পেশা সমস্ত এই পেশা আমাদের কাজ হলো কথাগুলোকে মানুষ পর্যন্ত পৌঁছায় দেওয়া আমাদের কাজ হলো রসুলের কথাগুলোকে মানুষ পর্যন্ত পৌঁছায় দেওয়া যদি ডাকপিওনি হয় তাহলে আবার লড়াই যুদ্ধে শরিক হয় কেন প্রশ্ন আসবে যে ডাকপিয়ন কি লড়াই করেন ডাকপিওন আবার জেহাদের ডাক দেয় কেন প্রশ্ন আসবে হ্যাঁ ডাকনের কাছে আগে আমরা দেখেছি এটা এখনো আছে ডাকিয়নদের হাতে একটা বলল থাকে থাকে না। একটা থাকে থাকে কিনা আগে দেখেন নেই আপনারা ডাকিয়দের ওইরকমের অস্ত্রটা সাথে থাকে কিনা ডাক পিওনের হাতে অস্ত্র কেন থাকে যে আমার এই দায়িত্ব পালনে যদি কেউ বাধা প্রস্তর করে আমাকে কেউ যদি রাস্তা আমার থেকে ওই চিঠি সিনাই চায় কেউ যদি রাস্তায় আমার কাছে যে আমানত আছে সে প্রতিরোধ করব এটা ডাকিয়নের আল্লাহ আল্লাহ আল্লাহ যদি কেউ বাধাগ্রস্ত করে আমরাও তাদেরকে প্রতিরোধ করব এটা ডাকপিওনের কাজ আল্লাহ তাহলে বলেছেন সেটা কে বন্ধুগণ এটা যে কোনো ব্যক্তি হতে পারে আমি হতে পারি আপনিও হতে পারেন আল্লাহ রসুলের হুকুম যখন সামনে আসবে যদি সেটাকে মাথা পেতে না নিতে পারি আমি কিসের মুসলমান আমি কিসের মুসলমান সেই জন্যই তো ইসলামের ব্যাখ্যা আমরা ওইভাবে করি ইসলাম মানে শান্তির ধর্ম এই ব্যাখ্যার পেছনে যে অনেক ষড়যন্ত্র আছে আমি আগেও ইসলাম মানে শান্তির ধর্ম ইসলাম শান্তির ধর্ম সেটার মধ্যে কোনো সন্দেহ নাই কারণ ইসলামের যিনি তিনি বলেছেন হাত থেকে অন্য ভাই নিরাপদ যার মুখ থেকে অন্যদ এমন ইসলাম শান্তির ধর্ম কোনো সন্দেহ নাই কিন্তু ইসলাম মানে শান্তির ধর্ম এটা ভুল এটা ভুল এটা অপব্যাখ্যা ইসলাম মানে হচ্ছে আসলামা খলিল ইব্রাহিম আলাইসাল্লামের আমল থেকে আমরা সেই শক্ত পেয়েছি বাবা এবং সন্তান যখন আল্লাহর হুকুমে কোরবানির জন্য প্রস্তুত হইলেন আল্লাহ তারা সেইটাকে ব্যাখ্যা করেছেন যখন আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দিলেন এটা হচ্ছে ইসলাম মানি ইসলাম মানি এটা আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দেওয়া আল্লাহ আপনি আমাকে যখন যে হুকুম করবেন আমি মাথা পেতে দেব আমি সেটা গ্রহণ করবো এটা হচ্ছে মুসলমানের কথা এটাই তো কথা হজরত রসুল সম্পর্কে তোমার সমস্ত আপন থেকে তিনি তোমার সবচেয়ে প্রিয় মানুষ হবেন রসুল বলেছেন আল মুকমিন প্রকৃত ইমানদার সেই তো যার কাছে আমি নেব তারা পঞ্চজন থেকে তারা তিরিশ জন থেকে তার সন্তান থেকে তার পিতা মাতা থেকে আমি বেশি প্রিয় যতক্ষণ পর্যন্ত লা তার বাড়া সমস্ত মানুষ থেকে যতক্ষণ না পর্যন্ত আমি নাবি তার কাছে প্রিয় না হবো ততক্ষণ পর্যন্ত সে নিজেকে মুমিল দাবি করতে পারবে ভাই এটার অর্থটা কি এটার অর্থটা কি এটার অর্থ দুই রকম এক হচ্ছে মহাব্বত দুই রকমের হয় এক হচ্ছে বিবেকের মহাব্বত এক হচ্ছে দিলের মহাব্বত বিবেকের মহাব্বত আর দিলের মহাব্বত দুইটা দুই জিনিস দিলের মহাব্বত যেটা সেটা আল্লাহ আল্লাহ রসুল থেকে সন্তানের জন্য বেশি হয় এই সনার এটা রক্তের টান এটা হৃদয়ের টান হতে পারে এটার কথা আল্লাহ তালা এবং আল্লাহ রসুল কোথাও বলেন বিবেকের যে মহাব্বত সেটার কথাই বলা হয়েছে এই হাদিসগুলোতে এবং এই আয়াতগুলোতে বিবেকের মহাব্বত মানে বিবেকের মহাপ্পত মানে হচ্ছে তুমি ঘরে লাছ তোমার রসুল বলছেন ঘরে কোনো গুনাশ চলবে না তোমার বিবি বলছেন একটা টেলিভিশন আনতে হবে তুমি টেলিভিশন এনেছ বোঝা যাবে বিবেকের মহাপ্পত তোমার বিবির দিকেই তুমি ফিরে আস তুমি যদি ভাবতা যে আমার রসুল মানা করেছে। আমার আল্লাহ মানা করেছে। আমি দাড়ি কাটলে আমাকে ইয়াম লাগবে আমার বউ চায় আমি দাড়ি কাটি কিন্তু আমার রসুল বলেছেন এটা কাটা যাবে না দাড়িতে হাত দেওয়া বেলে নেওয়া হাতে রসুলের করে যায় আঘাত করা যদি তুমি মুসলমান হোক যদি মানুষ ময়মিন বিরোধিতায় কিছু যায় আসে না আমার আমার পক্ষে আছে আমার আল্লাহ তো আমার পক্ষে আছে একটা কথা বললেন আমার চেয়ে বেশি ভয় পায় আমার আপন জনরা অনেকে এই কথাগুলো বললে তারপরেও বলি পড়েছি আমরা ঠিকায় আমেরিকা যখন তালেবানদের উপর চূড়ান্ত হামলার সিদ্ধান্ত নেয় তখন মুল্লা আশেপাশে কারণ এই কঠিন দুনিয়ার সময় দুনিয়া একজন মানুষ যে ওর হুকুমকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনকে হুমকির সামনে ফেলে দিয়েছেন তার আপনাদেরকে সহ আমাদের কাছে সম্বাদ যায় আসো সেই মাধ্যম মাধ্যমগুলোই আবুদ্দিন নাসারাদের মাধ্যম আমরা তাদেরকে সন্ত্রাসী হিসাবে জানি আমরা জানি তাদেরকে মানবাধিকার লঙ্ঘনকারী কিন্তু প্রকৃত অর্থে তারা আল্লাহর শাসনকে দুনিয়ায় কায়ন করতে চাইছে। এটাই বাস্তব কথা কেউ কিছু মনে করুক আর বা করুক এটাই আমাদেরও দিলের কথা আমরা তাদেরকে মহাবত করি এর অর্থ এটা নয় যে তাদের পক্ষ হয়ে এদেশও আমরা কাজ করি না এ দেশের সেখ রেখাপট ভয়ে আমরা করি না করবো না এদেশের যে কোন বিশৃঙ্খলার বিরুদ্ধে আমরা সবসময় প্রতিবাহ করি আমরা স্পষ্ট করে করেছি পাবলিক প্লেসে বোমা মারা এটা কোনো দিন জিহাজ হতে পারে না এটা জেহাদের নামে সন্ত্রাস যেহাদের মতো পবিত্রে এই সমস্ত মুজাহিদ রায় বিতর্কিত করেছে আমরা বলতে কোনো কি ধারণ পবিত্র এবাদত এই এফাজত নষ্ট করেছে এই বিতর্কিত করেছে ওই সমস্ত দালাল রাই যারা পাবলিক প্লেসে বোমা মারেছে তুমি জানো জেহাদ কাকে বলেহাদের আগে টাইম দিতে হয় তুমি জানো সেটা বৃদ্ধ থাকলে চলে যাও ছোট মাসুম বাচ্চা থাকলে চলে যায় নারী থাকলে চলে যায় যারা জিহাদ করতে চাও না তারা চলে যায় তুমি কি জানো না মক্কা বিজয়ের সময় আমার প্রিয় রবি মোহাম্মদুর রসুল্লাহ কি বলেছিলেন তিনি বলেছিলেন তুমি কি জানো সেটা রসুল বলেছেন মসজিদে ঢুকলে নিরাপদ নিজের ঘরে চুপচাপ থাকলে তিনি নিরাপদ আদি লুকায় সে মাসে সেখানে হিন্দুও মরলো মুস্রিক ও মরল মুসলমানও কোথায় পাইস এই তোমার এই জেহাদের দেখে জেহাদের এই প্রক্রিয়া দেখে সাধারণ মুসলমান যারা জানত জেহাদের পবিত্র আপাদক তাদের মধ্যেও ঘৃণার সৃষ্টি দাঁত নাই শক্তি নাই সামর্থ্য নাই পাশের লাঠির মধ্যে পতাকা ঝুলাইয়া তুমি মুজাহিদ হয়ে গেছো ছোট্ট একটা বোমা ফুটায় দুই চারজনকে আহত করিয়া তুমি মুজাহিদ হয়ে গেছো কিচ্ছু নাই বলছিলামের কথা হাফিজ তিনি যখন তাকে পরামর্শদাতারা বলছিলেন যে সব একজোট হয়ে আমাদের উপর হামলা করবে কান্দাহারে আল্লাহ আকবর তখন তিনি চুপ করেছিলেন কিছুক্ষণ তারপর নাকি বলেছেন আচ্ছা আমাকে বলেন তো আপনারা দুনিয়ার এই সমস্ত শক্তি যারা আমাদের উপর হামলা করতে চায় এই সমস্ত শক্তি সব এক হয়ে আমার রবের চেয়ে বেশি শক্তিশালী হবে সবাই বলেছেন না এটা তো অসম্ভব আল্লাহ এটা তো পরিচয়ের বুদ্ধের কোন নবিনতা নাই হত্যা করতে চায় যে কোনো না কারণ সে যে কাফের বিরুদ্ধে লড়াইয়ের কথা অমুসলিম হইলেই তার বিরুদ্ধে লড়াই করতে হবে এমন না বিষয়টা এমন না তখন এই কথাই বলেছেন যে সমস্ত মশ্রিকরা সমস্ত কাফের শক্তি এক হয়ে যদি এক হয় তাহলে কি তারা শক্তিশালী আল্লাহ আমার আল্লাহ আমার সাথে আছেন তোমরা আমাকে লড়াই থেকে পিছু হটা পরামর্শ দিও না লড়াই চালিয়ে যাও প্রশ্ন আসবে যে আমরা বাহ্যিক ভাবে দেখেছি তাদের পরাজয় বাহ্যিক ভাবে দেখেছি তাদের সাময়িক কথা নিয়ে দেখেন কি করে এই অঞ্চল ছাড়তে হবে কি করে পালাইতে হবে এটাই হচ্ছে ইমানের দাবি প্রকৃত সে সাময়িক সমস্যায় পরে এটা কখনো উঠে সমস্যা হয়ে দাঁড়ায় ইনশাআল্লাহ তারা দাঁড়াবেও না ও ভাই বলছিলাম এই কথাটা যে আল্লাহ সুবাহ সত্যি সমর্থকের মহাবতের কথা দিলাম বলতেন এটা ও ভাই যখন পড়ি আমি তখন আমি ভয় পেয়ে যাই যাহা আমার উপর তো অনেক দায়িত্ব চলে আসলো এটা কেমন দায়িত্ব আল্লাহ সুবাহ বলেছেন এই দায়িত্ব আমি সে কথা আমি তুমি গ্রহণ করেছে। এই দায়িত্ব তুমি নিয়েছ এই কঠিন দায়িত্ব আল্লাহ বলছেন সেই দায়িত্ব নিয়ে তুমি ঠিক থাক দাদা করো করছো না তুমি চাহাল তুমি না বুঝে দায়িত্ব নিয়েছ এখন সেই দায়িত্বের যে জিন্দিগি আসছে ওই জিন্দিতে গেলে আমি বুঝবো এই দায়িত্ব কত দায়িত্ব ছিল আমি বুঝবো এই দায়িত্বের কত মূল্য ছিল ভা তাই তো আমাদের খালিমাতুল মুসলিমরা তারা বড় বড় দায়িত্ব পেয়েও ইমানের যে দায়িত্ব সেটা ভুলে যান তারা যখন চাচ্ছে মুসলমানদের আমির সাথে চুক্তি করে তারা সরে যাবে অথবা ট্যাক্স দিয়ে থাকবে হয়তো তো অমরনাথি আল্লাহ মদিনা থেকে যাওয়া তো তখন সাহবাহ পরামর্শ করে আমির বানুক্তি যার সাথে আমরা চুক্তি করব তার অবৈধ তার পোশাক আশা তোমাদের এই আমির এর সাথে মিলছে না তোমরা ঠিক বলো এই খবর মদিনায় পড়ছে তিনি আপনার জামাটা একটু আপনার সাওয়ারিটা একটু চেঞ্জ করেন উঠের মধ্যে আসছেন আপনাকে ওই ঘোড়ার মধ্যে আপনাকে জড়াইতে চাই হল তোমার বলেন আবু অন্য কেউ বললে আমি শুনতাম না তুমি রসুলের অত্যন্ত সম্মানিত সাহাবি বড় সাহাবি তোমার কথা আমি ওটে করে গিয়েছিলেন চেঞ্জ হইল ঘোড়ায় যখন উঠছে ঘোড়া যখন লাফালাফি শুরু করেছে চলবে না এই ঘোড়ায় আল্লাহ ভাই অর্থাৎ এত কিছুর পরেও আয়সি জিন্দিগি আরামের জিন্দিগি কোন কাজ করে নাই তাদেরকে বলে কারণ আগের ড্রেসে আবার চলে আসলে। ওই জানা ওই ওদিনা থেকে যেটা নিয়ে আসছে এবারই ওদিরা তাদের ছাদ থেকে দেখে আর কিতাব মিলায় যে কিছুটা মিলছে রাতে আসার কথা সেটাও মিলছে রাতে আসছে মুসলমানদের তার গায়ে জামার মধ্যে চোদ্দটা তালি থাকবে আমরা বামটা খুঁজে পেয়েছি আর দুইটা খুঁজে পেয়েছে না আল্লাহ তার কথা হালিফতুল কথা। মুসলিম জাহানের ফলিফা ইচ্ছা করলে কি ড্রেস তা করতে পারতেন আল্লাহ আকবা এই হচ্ছে আমাদের বড়দের কথা আমার রসুল সাল আলুকে তুমি ভুলে যাও ভাই ও তোমার রসুলকে তুমি ভুলে যাও যদি বছর পর্যন্ত তোমার জন্য টানা তোমার জন্য রক্ত ঝরিয়েছেন কেবল রক্ত আমি এই বুধবার বলেছি আমাদের ভাইদেরছেন কেবল রক্ত ঝরিয়েছেন কত কষ্ট রসুলের রক্তাক্ত রসুল বসে আছেন পাহাড়ের রবি কাফি রসুর কে হত্যা চিন্তায় ছিল মগ্ন ছিলেন হত্যা কে হত্যা করবেন এই চিন্তা তার ছিল কিন্তু আঘাতের চিহ্ন নাই আমার রক্ত ঝরতেছে অব্যায় রবি পাশা কাফির যিনি রসুলকে হত্যার বিরোধ করেছিলেন তার দিল পর্যন্ত মরম হয়ে গেছে তিনি তার আঙ্গুরের বাগান থেকে আঙ্গুর পেরে নিজের গোলামকে দিয়া পাঠাইছেন কারণ চোখ বলছে একটা কথা যাকে হত্যা করার জন্য তিনি চিন্তায় ছিলেন সুযোগ খুঁজতে ছিলেন সেই নবীকে সেই মোহাম্মদকে তিনি আঙ্গুর দিয়ে করাবেন মনে দিয়েছিল না সেই জন্য গোলামকে দিয়া পাঠাইছেন যে যা তাকে বলো জন্য এটা গ্রহণ করে আরে এই মানুষটাকে মারা যাবে সেই রসুলকে তুমি তোমার জীবনের সব ক্ষেত্রে ভুলে গেলা ও ভাই আমার জীবনের সব ক্ষেত্রে ভুলে গেলা একটু চিন্তা না কেনা আমার তোমার একটু বিবেকের লাগে না আমার রসুলের কি আমার মা বুদ্ধের কাছে ওই দাওয়াত দিয়ে যে কপালকে বানিয়েছিলেন তার কুদ্রতি পায়ে দেওয়ার জন্য যেখানে পবিত্র আলো আমাদের মাঠে জল জল করবে যেখান থেকে করা হবে সেই নামাজের ডিজিটাল প্রতিটা নির্বাচনের নানা রকমের প্রতিযোগিতা বের হয়েছে মুসলমানদের বিসলমানদের সন্তানেরা এদের বাবান এই মেয়েগুলো মুসলমান যারা ব্যবস্থাপনা ইসলামী রাষ্ট্র বলছি না যেহেতু ইসলাম হুকুমত নাই কিন্তু এদেশের মানুষ যেখানে অধিকাংশই নামাজ এদেশের মানুষ এখনো যেখানে আমরা গেড়ে দেখি গ্রামে গঞ্জে মানুষ হাল চাষ করতেছে সময় হইলি পাশে গামছা পিসায় আল্লাহ করতেছে আমরা এখনো দেখি রিক্সাওয়ার মুরব্বী রাস্তায় রিক্সা চালাচ্ছেন নামাজের সময় হয়েছে এক ছেড়ে ফিরে তিনি নামাজের দাঁড়ায় গেছেন এই এখনো মুসলমানদের শেষ দায় পবিত্র হয়ে আছে আলহামদুলিল্লাহ তিনি রাপ্যাক্ত হয়েছেন এবং কোনিরা না খেয়ে ছিল কষ্ট করেছে। ইমানের এই দৌলত আমি সেই উসিলায় পেয়েছি সেই নবীকে আমি যাচ্ছি ফলে আবার আপনি কে বেনুন আমাকে মুসলমান বলা যাবে আমার নাম মুসলমান নিতে পারে এটা আমার কথা নয় আল্লাহর কথা মুসলমান না যতক্ষণ না পর্যন্ত জীবনের সমস্ত ক্ষেত্রে ফায়সাল মানবে সিদ্ধান্তকারী মানবে হুকুম মানবে আল্লাহ সুরেন ও ভাই এই দাওয়াত পৌঁছে মসজিদে আসেন আপনাদের এই দাওয়াত ঘরে পৌঁছে না আমাদের নিবেদন থাকবে এই দাওয়াতগুলো মসজিদে মসজিদের এই দাওয়াতগুলো ঘরেও পৌঁছে আছে মেয়েদেরকে বেশি বেশি এই আওয়াত দেওয়া দরকার তারাই আমাদেরকে বেশিরভাগ বেশিরভাগ তারাই বেশিরভাগ মানুষকে বেদিন করে ফেলে ঘরের দাবি মিটাইতে গিয়ে ঘরস্বামী তিনি এই হারাম কাজে জড়া যান হারাম ইনকামে জড়া যান নানা রকমের গুণায় জড়ায় যান তাদের কাছে ওটা দাওয়াত পৌঁছায় দেওয়া আমাদের দাওয়াদের তো বিভিন্ন ব্যবস্থা আছে আমরা আসলে এটা ওইভাবে এলান করতেছি না যদি কারো সুযোগ থাকে সাথে মা আসার মাসার মতো যদি ব্যবস্থা থাকে ভাই আছে সন্তান আছে স্বামী আমাদের এখানে বসার ব্যবস্থা আছে তাদেরকেও দিনের কথাগুলো পৌঁছানো দরকার তাদেরকে দিনদার বানানো দরকার ইনশাল্লাহ সমস্ত উন্মতের ব্যাপারে আমাদের ফিকির করা দরকার ভাই আমরা সবাই কিন্তু হজরত আদুল আলাইসালাম একটা কাকি বসে হিন্দু সেও আদমের সন্তান আমিও আদমের সন্তান আমার বাবাও আদম তার বাবাও আদম আমার মাও হাওয়া তার মাও হাওয়া আমার এই ওই ভাইটা যাবে আমি জান্নাতে যাব দুনিয়ার আগুনকে নিয়ে চিন্তা করেন তো দুনিয়ায় আগুন যা মনিছে আমার ভাই যদি আগুনে ঝাঁপ দিতে চায় কোনো বেকুফ কোনো নাফরমান কোনো মানুষ যেমন আছে নিষ্ঠ যে ওই ভাইকে বাঁচাতে যাবে না তাহলে আখারা তার ভয়ঙ্কর আগুনে লক্ষ লক্ষ মানুষ ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত খাদের কিনারায় পৌঁছে গেছে হাজারো মানুষ মুসলমান যারা খ্রিস্টান হয়ে যাচ্ছে আমাদের কিন্তু দায় দায়িত্ব আছে তাদেরকে রক্ষা ইমানের দাবি এটা দাবি আমি আগে বলেছি লাই লাইল্লাহ দাবি শুধু মূর্তি পূজা ছেড়ে দেওয়া এটাই না আমাদের কাজে কিন্তু অনেকটাই দায়িত্ব আছে ভাই এই দায়িত্ব গুলো আমাদের আল্লাহ তৌফিক আলহামদুলিল্লাহ